প্রিয় বন্ধুরা একে একে শেষ হলো তুমি তো মহান অ্যালবামের সবকটি পরিবেশনা গানের কথা লিখেছেন ও সুর দিয়েছেন মোহাম্মদ রাশিদুল ইসলাম অ্যালবামটিতে কণ্ঠ দিয়েছেন শিশুশিল্পী তাহসিনুল হাসান নিয়াজ মাহমুদ শাফিন আহমদ ও ক্ষুদে বন্ধু জিহাদুল ইসলাম অ্যালবামটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জহিরুল ইসলাম আরিফুর রহমান সিফাতুল্লাহ সাদি ও আনোয়ার হুসেন টিটু ক্যাসিটির প্রযোজনা ও পরিবশনা করেছেন প্রদীপ শিল্পী গোষ্ঠী চর্মনাই বরিশাল আর উপস্থাপনায় ছিলাম আমি তাহসিনুল হাসান তাহলে চলি বন্ধুরা আল্লাহ হাফিজ